সন্দেহ নাই আলহামদুলিল্লাহ মালিক কোনটা এখানে অর্থ কি এখানে যা মানে হিসাবের দিনের দিন দিনের কিন্তু অনেকগুলো অর্থ আছে তোর একটা অর্থ হলো আল হিসাব এখানে আল্লাহ বলছেন মালিকি আলি কি তাহলে কি আমাদের ময়দানের একটা নাম হলো ইউমুদ্দিন আবার সুরা আলেন ফেতার মধ্যে আল্লাহ বলছেন মা আদোরা কমা উদ্দিন বোলতে আল্লাফাক হিসাব জাকে বুঝিয়েছে আবার আল্লাহ বল সৈয়দ খুলুন আফা ফি দিন दिन दीन, दीन।, दीन इला सम्पृक्त दीन, दीन, दीन इल्ला दीन अर्थ हो इबरे दीन इल्ला प्रश्न आसा दिन उ दिन अर्थ की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 অথবা বলি যে আমি সবগুলোর পক্ষে নিরপেক্ষ একটাকে আমি পক্ষ অবলম্বন করি না অর্থাৎ যত রকমের যতটাই বলেন আপনি মুশ্রিক আপনাকে ইসলামের পক্ষ অবলম্বন করতেই হবে কারণ কবরে যে দিনের দিনের প্রশ্ন হবে হবে সেই উত্তর কেউ যদি বলে যে আমি মানবতা আমার জীবন ব্যবস্থা ছিল আল্লাহ পাখি এটা গ্রহণ করবেন না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো ইসলামকে বলতে হবে ইন্নাদ ইসলাম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 অনেক মুসলমান অনেক মুসলিম আছে কথাগুলি ধর্মই একটা আল্লাহ সুবান স্বীকৃতি একটা তো সেটা শ্রেষ্ঠ কি আর কি এই জন্য ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই কথাটাও ভুল এই কথা বলা যাবে না এজন্য ইসলাম একমাত্র একমাত্র দিন এজন্য মহারাফা দিন যেটা সেখানে কেয়ামতর ময়দানের একটা নাম হলো দিন এখানে দিনের অর্থ কি আমরা আরো একদিন বলছি যেগুলো আগে বলছি এগুলোর আবার মাঝে মাঝে পরীক্ষা হবে আল্লা ভইবার বলছেন দিন যে তোমাদের দিন তোমাদের আমার দিন আমার এখানে দিন অর্থ কি না এখানে দিন অর্থ ধর্ম না এখানে দিন অর্থ সাব এই অর্থটা আমাদের দেশের অনেকেই জানে না এখানে দিন মানে ধর্ম মনে করে বসে আছে এখানে দিন মানে ধর্ম না এখানে দিন অর্থ হিসাব মানে আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দিব আপনার হিসাব আমি দিব না আমার হিসাব আপনি না আসেন আমরা সরি কম জুমার জামাতে সরি কমু তাইলে আর আমাদের মধ্যে আপনার মধ্যে কোন বিভেদ থাকবে না আমাদের সামাজিক সম্প্রীতি কায়েম হয়ে যাবে তো তখন আল্লাহ নবীলামকে বলছেন কুলিয়া ইউহলকা ফেরুন তারা কাটা দিচ্ছেন মানে যারা এই বিশ্বাস করো যে গানের অনুষ্ঠানেও আমি সভাপতি আছি ওয়াজ মাহফিল সভাপতি আছি গানের অনুষ্ঠানে আসলেও বিশ টাকা পাইবা আর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 কেয়ামর ময়দানের একটা নাম হল ইয়ামুদ্দিন কেয়ামতর ময়দানের আরেকটা নাম হলো হাসরমুল হাসর হাসরের দিন নদী সাল্লাম বলেন